ইন আলহামদুলিল্লাহিসালাম আল্লা রসুল্লাহিআ আসহাবিহিম তসলিমন কাসীরন মজিদন ইউমা বা আদ সংক্ষিপ্ত তসি সিরিজের আজকে সুরা সুরা ইখলাস পবিত্র কোরআনের একশো বারো নম্বর সুরা এতে আছে চারটি আয়াত শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণময় অতি দয়ালু বলুন তিনি আল্লাহ এক অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি তার সমতুল্য কেউ নেই একবার মুশ্রিকরা রসুল্লা আলহামকে আল্লাহ গুণাবলী ও বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল আল্লাহ এই সুরা নাজিল করে তার উত্তর দিয়েছেন আপনি তাদেরকে বলে দিন তিনি অর্থাৎ আল্লাহ জাত ও সিফাত সত্তা ও গুণে এক জাত বা সত্তার বৈশিষ্ট্য এই যে তিনি স্বয়ম্ভূ অর্থাৎ চিরকাল থেকে আছেন ও চিরকাল থাকবেন আর সিফাতের বৈশিষ্ট্য এই যে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 তেরেমেজি হাকিম প্রমুখের রেওয়ায়তে আছে যে মুশ্রিকরা রসুলুল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামকে আল্লাতালার বংশ পরিচয় জিজ্ঞেস করেছিল তার জবাবে এই সুরাটি নাজিল হয় অন্য এক বর্ণনায় আছে যে মদিনার ইহুদিরা এই প্রশ্ন করেছিল এই কারণে জাহাক রহিমাহুল্লা সহ তাফসিরবিদদের মতে সুরাটি মদিনায় অবতীর্ণ কোনো কোনো বর্ণায় আছে যে মুশ্রিকরা আরও প্রশ্ন করেছিল আল্লাহ তালা কিসের তৈরি স্বর্ণ রৌপ্য অথবা অন্য কিছুর এর জবাবে এই সুরাটি অবতীর্ণ হয়েছে এখন আমরা জানবো সুরাটির ফজিলত সম্পর্কে তসিরে ইবনে কাসিরা আছে হজরত আনাস রাজিয়াল আনহু থেকে বর্ণিত আছে যে জনৈক ব্যক্তি রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লামের কাছে এসে বলল আমি সুরা ইখলাস খুব ভালোবাসি তিনি বললেন এর ভালোবাসা তোমাকে জান্নাতে দাখিল করবে আবু হরাইরা রাজিয়াল আনহু বর্ণনা করেন একবার রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বললেন তোমরা সবাই একসাথে এসে বসো আমি তোমাদেরকে কোরআনের এক তৃতীয়াংশ শোনাব যারা যারা পারলেন এসে বসে পড়লেন একটু পর নবীজি সাল্লু আলহিম এসে সুরা ইখলাস পাঠ করে শোনালেন তিনি আরও বললেন এই সুরাটি কোরআনের এক তৃতীয়াংশে সমান এই হাদিসটি এসেছে সাহি মুস্তাইম এবং সুনানা তিরমিজিতে তেফসিরে ইবনেকাসিরে আরও আছে আবু দাউদ তিরমিজি ও নাসাইয়ের এক দীর্ঘ হাদিসে রসুল্লাহ সাল্লু আলহি আসাল্লাম বলেন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 কিন্তু আহাদ শব্দের অর্থে এটাও সামিল যে তিনি কোনো এক বা একাধিক উপাদান দ্বারা তৈরি নন তিনি কারও তুলল নন আল্লাহ কিসের তৈরি এই প্রশ্নের জবাব এটাই এই সংক্ষিপ্ত বাক্যে সত্তা ও গুণাবলী সম্পর্কে সকল আলোচনা এসে গেছে এবং কল শব্দের অর্থে নুবতের কথা এসে গেছে অথচ তহেদ আর রিসালাদের আলোচনা বিশাল বিশাল সব বইয়ে লিখে রাখা হয় আল্লাহ হুসমাদ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 যারা আল্লাহর বংশপরিচয় জিজ্ঞেস করেছিল এই আয়াতটি তাদের জবাব সন্তান জন্মদান সৃষ্টির বৈশিষ্ট্য স্রষ্টান নয় অতএব তিনি কারো সন্তান নন এবং তার কোনো সন্তান নেই ওয়ালামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ অর্থাৎ কেউ তার সমতুল্য নয় এবং আকার আকৃতিতে তার সাথে সামঞ্জস্য রাখে না সুরাসে তাও হেদ ও শের্কের পূর্ণ বিরোধিতা বিদ্যমান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 wa sallallahu ala siyyadina muhammad wa ala alihi wa ashabihi wa sallam, alhamdulillahi rabbil alameen, assalamualaikum warahmatullahi wabarakatuh. Reindrops Media are one-one projection prokhe jantte visit korun www.reindropsmedia.org or thua www.facebook.com www slash reindropsmedia or thua www.youtube.com www slash reindropsmedia.org